আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ রবিআল ওয়াসালাত ওয়াসালাম রাসুলহিল করিম আমি বাংলা এর সম্মানিত দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি দিন ইসলাম প্রচারে মিডিয়ার ভূমিকা শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানে বর্তমান বিশ্ব বলা হয় মিডিয়ার যুগ যে যুগে পৃথিবীর এক প্রান্তে ঘটে যাওয়া যে কোনো ঘটনা মুহূর্তের ভিতরে পৌঁছে যায় সমগ্র বিশ্বব্যাপী প্রতিটি মানুষের কাছে এত দ্রুত একটি সংবাদ পৌঁছানো অতীতকালে যেটি ছিল কল্পনার ঊর্ধ্বে আজ মানুষের উন্নতর মিডিয়া যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার ফলে মানুষের জীবনে সমগ্র বিশ্বব্যাপী তৈরি হয়েছে এক অসাধারণ যুগসূত্র आल्लासुबह आनता मानुषे एकमत्र जीवन व्यवस्था हिसाब से चिर कल्याणकोर मंगलमय शांतिमय इसलम जेटी के निवाचन कर दिए मानुष्य जीवन एकम्र परित्राणाय हिसाब से समग्र विश्वव्यापी इसलम दावा के पोछे देवार क्षेत्र मीडिया क्यों भूमिका थकते क्यों मीडिया के व्यवहार कराते आल्लासुबह आन हला मानुषर का कुरान के कभी पौचे दिए বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মানব জাতির কাছে ইসলামের দাওয়াতকে কিভাবে পৌঁছে দিয়েছিলেন সুদূর আরব থেকে সমগ্র বিশ্বব্যাপী ইসলাম কিভাবে ছড়িয়ে পড়ল এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে বিষয়টিকে নিয়ে আলোচনা উপস্থাপন করার জন্য স্টুডিওতে যারা তশ্রিফ এনেছেন আমি প্রথমেই অনুষ্ঠানটি উপস্থাপন করছি আমি ডক্টর আহমদুল্লাহ সম্মানিত সুদীবৃন্দ পবিত্র কোরআনের প্রথম বাণী হচ্ছে তুমি পড়ো তুমি জানো আর আল্লাহ মানুষের কাছে তার শ্রেষ্ঠত্বের জন্য যে দায়িত্ব প্রদান করেছেন সেটি হলো মানুষকে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিয়ে তাদেরকে সৎ কাজে উদ্বুদ্ধ করা অসৎ কাজ থেকে তাদেরকে ফিরিয়ে রাখা মানব জাতির মাঝে যখন চরমভাবে তাদের বিশ্বাস ইমান ও আকিদা বিপর্যস্ত হয়েছিল এক অন্ধকারে নিমজ্জিত ভয়ঙ্কর পৃথিবীর বুকে যখন মানব সভ্যতা ছিল বিপর্যস্ত আল্লাহ আল্লা সুবাহানা তখনই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের উপরে নাজিল করেন তথা প্রেরণ করেন আল কোরআন অতবর সেখান থেকে সমগ্র বিশ্বব্যাপী কোরআন ছড়িয়ে পড়া এটিও কিন্তু একটি প্রচার একটি যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়েই মানব জাতির কাছে আল কোরআন এসেছে আমরা বর্তমান মিডিয়াতে দিনের দাওয়াতের বিষয়টিকে আলোচনার পূর্বে আমরা একটু পিছনে ফিরে গিয়ে দেখতে চাই আল্লাহ আল্লা কাছে কি পদ্ধতিতে প্রেরণ করেছিলেন আর আমি এই বিষয়টির উপরে আলোচনা উপস্থাপন করার জন্য আহ্বান জানাবো শেখ ইউসুফ আব্দুল মজিদ কে এই যে আল্লাহ সুবাহ কোরআনকে মানুষের কাছে পাঠালেন এটা যে আসলো আকাশ থেকে লাভ মাহফুজ থেকে মানুষের সঙ্গে যে আল্লাহ একটা যোগাযোগ স্থাপিত হলো अल्ला करीमे ओहि हिसाब से उल्लेख कर रूह के आनारेना যে আমি আপনার কাছে ওয়াহি নাজিল করছি ওহি প্রেরণ করছি যেরকম ভাবে নুয়া আলহালাম এবং পরবর্তী নবীদের কাছে ওহি প্রের ওরত আলহালাম আল্লাহর পক্ষ থেকে মানে বান্দার সঙ্গে আল্লাহ যে যোগাযোগটা যে শব্দটি দিয়ে যোগাযোগটিকে বলা হয়েছে সেটি হল ওয়াহি ওয়াহি বলা হয় ওয়াহি শব্দটা হচ্ছে ওহি শব্দ মূলত প্রেরণা যোগাযোগ অনুপ্রেরণা সৃষ্টি করা যে ওহির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বার্তা এনে রসুলের করিম সাল্লা সাল্লামের কালবে তার হৃদয়ে সেটাকে অঙ্কিত করে দেয়া এবং এর মাধ্যমে রসুলের ভিতরে যে অনুপ্রেরণা যে বাক্যগুলো তিনি ওহির মাধ্যমে জানেন এবং সেটা দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষের কাছে যে কথাগুলো তিনি পেশ করেন আল্লা পক্ষ থেকে সরাসরি মানে জানিয়ে দেওয়া গোপনে তার দ্রুত গতিতে গোপনে কিছু জানিয়ে দেওয়া এটা সংজ্ঞা তারা দিয়েছেন আরকি তাদের সম্পদ এখানে প্রকার। গোপনে জানিয়ে দেওয়া হয় কিন্তু খবর দেওয়া হয়েছে যে তুমি এই করো আল্লাহ মামুমা কাছে তাকে জ্ঞানটা দিয়ে দিয়েছেন উপলব্ধি শক্তি দিয়ে দিয়েছেন তাকে কি করতে হবে আর অর্থ এই না যে নবী না কেননা তার কাছে শরীয়ত আসেনি এগুলা হলো জ্ঞান দান করা বিবেচনা দান করা কি করবে তা মনের মধ্যে উদয় করে উদয় করে দেওয়া উদয় করে দেওয়া কিন্তু কোন নবীর কাছে যখন আসবে সে হইলো শরীর দিনই ওহাই এবং তিনি যে নবী নবী হিসাবে যান তো এতে বোঝা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে যাকে নবুত দেওয়া হয় তার কাছে যে কোনো বিষয়ে যা আসবে তাহলে ওহাই সেটা কয়েক ভাবাস। আগে আর একটু কথা আছে যে সঙ্গে কোন আওয়াজের মত করে আসে এটা হলো সবচেয়ে কঠিন সাথে নবী সালাম সেটা তেলাওয়াত করতেন সেটা পড়তেন সেটা মানুষকে শুনিয়ে দিতেন জানিয়ে দিতেন তার ব্যাখ্যা বিশ্লেষণ করতেন কখনো মুখস্ত করার জন্য তারাহুরা করতেন বলে আল্লাহ শুধু তাই না দৃষ্টিটা তুমি এইদিকে নিবন্ধন করে যাও ও হচ্ছে এইদিকে যে তারপরে কি হবে তুমি আলেনা বেয়া না শুধু তালাহতো করবে করবে আপনাকে ধন্যবাদ আমাদের সময় হলো ছোট্ট একটি বিরতি নেওয়ার সম্মানিত দর্শক শ্রোতা আমরা একটু ছোট্ট বিরতিতে যাবো ততক্ষণে আপনার আমাদের সঙ্গে থাকবেন আমরা স্বল্প সময়ের ভিতরে আবার অনুষ্ঠানে ফিরে আসবো ইনশাল शेख परस्पर उभये भलोबा क्या इसलम्दन जुलूम एवं देख रहा साढ़े एगारोटारतेमा के मेरे बोलान दी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 দেখুন ইসলামে গুরুত্ব প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে দেখুন ইসলাম দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনা রয়েছে কবির আরও বা করা শাহিউল্লাহ কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরাগুনা পেচে থাকতে চান কবিরা গুনা থেকে তাহলে যুগ দিন সম্মানিত দর্শক শ্রোতা পরে আমরা এবং এই যোগাযোগের মাধ্যমটি আমরা শরীয়তের ভাষায় আমাদের কোরআনের ভাষায় দেখছি সেটিকে ও বলা হয়েছে ওয়াহি আমরা এই ওয়াহির উপরেই কথা বলছিলাম আসার সাথে সাথে তুমি তারাহা করছো কোনো মুখস্ত করার জন্য তোমার মনের মধ্যে এটা জমিয়ে দেওয়ার দায় দায়িত্ব আল্লাহ শুধু তাই না নিবন্ধন করে যাও কি হবে মনে হচ্ছে আলাই না বেয়ানা সেই বয়ানটাই কিন্তু আবার হাদিস ডক্টর সাহেব আপনাকে ধন্যবাদ আমরা একটু আবার শাহ ইউসুফ আব্দুল কাছে আসব এই যে আল্লাহ রাসুল সাল্লাহ করে এসেছেন এই যে বিভিন্ন পদ্ধতিগুলো আপনি এই পদ্ধতিগুলো গুলো আমাদেরকে একটু ক্লিয়ার করে বলবেন যে এক একটা পদ্ধতির এক একটা বৈশিষ্ট্য ছিল যেটা রাসুল সাল্লি হসমের ওহি হিসাবে এসেছে আসলে হি যে পদ্ধতিতে আসত সেই পদ্ধতিগুলো তো মোটামুটি আলোচনা হয়ে গেছে যে মিসলা জারাস তারপরে অত্যন্ত অপরূপ সৌন্দর্যমণ্ডিত সেই সাহাবি সেই সাহাবির আকৃতিতে আসতেন এবং আল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে প্রয়োজনীয় কথা বলে জানিয়ে দিয়ে ইনফরমেশন দিয়ে তারপরে তিনি যখন চলে যেতেন তখন অপরিচিত মানুষ আবার মনে হয় না সে মুসাফির হ্যাঁ সফর তারপর খুব সুন্দর চমৎকার কাপড় চুপড় পরে যৌবন বয়সে যুবক আবার কাপড় চুপড়িও দূরে থেকে আসলে যেটা হয় সেটাও নাই তার চেহারা বা তার পোশাকে সফরের একটা ছাপ থাকে ছিল না এটাও ছিল না তারপরে এসে তিনি ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন আল্লাহ নবীলাম বললেন তারপরে ইমান সম্পর্কে প্রশ্ন করলেন বললেন তারপরে তারপরে ওই ব্যক্তি তিনি চলে গেলেন তারপর আতাদ্রি মানহুয়া সে তোমা যে তোমাদের দিন কে শিক্ষা দেওয়ার জন্য তিনি এসেছিলেন জিবরা ইল আলসালাম তো এইভাবে এরকম অঙ্কিত হয়েছে যে একেবারে কোন রকমের ভুলভ্রান্তির ছাড়াই নির্ভুল ভাবে তিনি সেই সুরা আবার তেলাওয়াত করে শুনিয়েছেন জি এটা ছিল কখনো ঘন্টা ধনির মতো জিব্রাহুল আলা সরাসরি এসে কখনো পুষিয়ে দিয়েছেন কখনো নিদ্রায় কখন মিনওয়ারায় হেজাব পর্দার অন্তরাল থেকে আবার আমরা দেখলাম যে হজরত জিব্রাহুল আলহিস্লাম মানুষের রূপ ধারণ করে এসে পৌঁছিয়ে দিয়েছেন একটা বহু মাতৃকতা মানে একই পদ্ধতি যদি সবসময় থাকতো তাহলে আসলে এটা এক ধরনের এক ঘেমির মতো মনে হইতো এরকম কি কিছু বলার সুযোগ আছে অত্যন্ত একটা দার্শনিক আল্লাপাক করেছেন সেই সেখানে হ্যাকমত থাকতে পারে হ্যাকমত থাকতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানোর মধ্যে ভেরিয়েশন রয়েছে বিভিন্নতা রয়েছে মানুষ যখন পাঠাবে পৌঁছাবে সেটা আল্লাহ নবীর মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য তো আসেনি পাঠাতে হবে যে যত ভাবে যেখানে যে ভাষায় যে স্তরে যে পদ্ধতি যে অসাইল ব্যবহার করলে মানুষের কাছে পৌঁছা সহজ হয় যদি সেটা শরীয়তের মূল ভিত্তির বিপরীত না হয় মোবাইলের মাধ্যমে আমরা এক জায়গায় দাওয়াত পৌঁছিয়ে দিলাম আসবো আবার লোক পাঠিয়ে দিয়ে আবার হয়তো অন্য কোনো মাধ্যমে যেভাবে অর্থাৎ ওই আশার পদ্ধতি গুলোর কারণ হলো আল্লাহ নবী কে পাঁচটা জিনিস দেওয়া হয়েছিল যে অন্য কাউকে দেওয়া হয় অন্যান্য নবী তার যেহেত সারা বিশ্বের সকলের জন্য রসুল বহু পদ্ধতি এবং কেয়ামত পর্যন্ত হ্যাঁ তেমন নবী তারপরে নবী নাই সারা বিশ্বের সকল স্ত্রীর জন্য সবার জন্য তিনি রসুল এবং পৃথিবী যতদিন আছে ততদিন এই পৃথিবীর তারপরে আসবে সবার জন্য সুতরাং তার জন্য আবার একটু শেখ ইউসুফের কাছে আসব। যে এই যে দিন প্রচারের ক্ষেত্রে যে মাধ্যম আমরা যেটাকে মিডিয়া বলি এটি তো আমাদের আলোচনার মূল বিষয় আমরা এই জন্য একটু অতীতে চলে গেছি যে কিভাবে আল কোরআন আসলো তো আপনি একটু তাফসির হাদিসের আলোকে আমাদেরকে জানাবেন যে আল্লাহ রসুল সাল্লিম সেই যুগে এখন তো আমরা মিডিয়ার এখন তো সেই জামানায় চোদ্দ শত বছর আগে রাসুল সাল্লি দিন প্রচারের ক্ষেত্রে তিনি কি কি প্রচার মাধ্যম মানে পদ্ধতি গ্রহণ করেছিলেন একটু সংক্ষেপে বলবেন আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি ধন্যবাদ যে রসুল আপনার কাছে যে ওই করা হয়েছে অবতীয় করা হয়েছে সেটা আপনি মানুষের কাছে প্রচার করে দিন যদি আপনি প্রচার কার্যে কোন রকমের ত্রুটি করেন তাহলে আপনার রেস যে দায়িত্ব সেটা আপনি পালন করলেন না বলে এই অভিযোগ আনা হবে আপনার ব্যাপারে আর রসুল কারিম সাল্লাম তিনি তো অভিযোগের উর্ধে তিনি আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছেন তা সব প্রচার করেছেন তো প্রচার প্রথমে তিনি সরাসরি করেছেন নিজেই মানুষের গোত্রে গোত্রে গিয়ে মানুষের জায়গা জায়গায় গিয়ে তিনি হজের সমাজ যখন বিভিন্ন গোত্রের মানুষেরা আমরা এই পদ্ধতিটাকে বলতে পারি সরাসরি সরাসরি সরাসরি যোগাযোগ সরাসরি আর আদাল ইসলাম আল আল যে তিনি হাজের মৌসুমে সমস্ত কবিলার কাছে তিনি ইসলাম পেশ করেছেন এবং আনজের আশীরতা আক্রমণ নিজের নিকটতম যারা আত্মীয় স্বজন করে তাদের কাছে তিনি এই ইসলাম পেশ করেছেন তারপরে যখন তিনি ইসলামে কিছুটা অগ্রসর হলো এবং সাহাবাইকার যখন অনেকেই ইসলাম গ্রহণ করলেন তখন তাদেরকে তিনি পাঠিয়ে পাঠিয়ে বিভিন্ন গোত্রে গোত্রে দেশে দেশে পাঠিয়ে তাদের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন এই দিন প্রচার করেছেন তারপরে যখন ইসলামের বিজয় সূচিত হলো মক্কা বিজয় হয়ে গেল তারপর তিনি বিভিন্ন দেশে দেশে শাহাবাদের মাধ্যমে চিঠি পাঠিয়ে সালাত পাঠিয়ে পাঠিয়ে তিনি দাওয়াত দিয়ে মহল লাগিয়ে তারপরে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রপতি রাজা বাদশাহ তাদের কাছে তিনি সাহাবাদেরকে গ্রুপ ছোট একটা আমরা একেবারে শেষ পর্যায়ে আপনি ওই অল্প সময়ে যেটা বলবেন যে আমরা কি এখান থেকে এরকম একটা সিদ্ধান্তে আসতে পারি যে যখন যে যুগে প্রচারের ক্ষেত্রে যে মিডিয়া গুলো বর্তমান থাকে আজকে আমাদের কিন্তু পত্রপত্রিকা আছে তাই না দৈনিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা অথবা বিভিন্ন ম্যাগাজিন এই যেটাকে আমরা প্রিন্ট মিডিয়া বলি এই ধরনের কোন প্রিন্ট মিডিয়া আধুনিক এর মাধ্যমে গিয়ে আমরা তিনিাকালের কাছে তিনি চিঠি লিখেছেন পারস্যের বাসা ঠিক আছে ধন্যবাদ নিয়ে যেহেতু ইতিমধ্যে চলে এসেছে তার মানে আমরা যেটা মেসেজটা পেলাম যে সিদ্ধান্তে বসলাম যে সেই যুগে প্রচলিত যে সকল প্রচার মাধ্যম বা যে সকল পদ্ধতি ছিল রাসুল সাল্লি হাসাল্লাম সেগুলো গ্রহণ করেছেন এই ক্ষেত্রে ভাম অবশ্যই পক্ষে বিপক্ষে কথা থাকবে যে এই বর্তমান প্রচার আমরা মিডিয়া গ্রহণ করতে পারব কিনা কিন্তু আমরা দেখছি যে এই মিডিয়াগুলোকে যদি আমরা শরীয়তের দৃষ্টিতে এবং শরীয়তের রেখায় থেকে এগুলোকে আমরা দিনের দাওয়াতের প্রচারে ব্যবহার করি হয়তো সেই ক্ষেত্রে দিনের দাওয়াত সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে তো সম্মানিত দর্শক শ্রোতা আমাদের হাতের সময় ফিরিয়ে এসেছে এই বিষয়টি নিয়ে আমরা আবারও আলোচনায় বসবো তো সেই অনুষ্ঠান দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানেই এই পর্ব শেষ করছি আসসালামুকুম বরহম লি students of Islamic International School, welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Almalik ul-Qudus, al-Salamu al-Mu'minul-Mu'aymin. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. m us s l i m I'm so blessed to be with them.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 I'm so to be with them. Watch little wonders at their best. Vishay Shishura, Pratibudh Bhart, Rajshad Shattai, Bangladesh. Oshondha Shattai, Bharote. Peace TV, Banglai. Why adopt a Muslim character? I'm your host, Yusuf Estes. Why follow the prophetic way?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 প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সর্বশেষ এটি মানব জাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্না ধারা বিপদগামীদের পথপ্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান